ওয়ালা আলিহি ওয়াহবিহি ওয়ামলা সম্মানিত দর্শক শ্রোতা বা ও বোনেরা তাফসিরুল কোরআন ডট পক্ষ থেকে চোদ্দোশো চল্লিশ ইসরি সনে এবং কেয়ামক পর্যন্ত যে সকল ভাই বোনেরা হজ এবং উমরার উদ্দেশ্যে যাবেন আল্লাহবাক যাদেরকে কবুল করেছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল যে ভুলগুলো আমাদের বাংলাদেশি বা ইউবনেরা করে থাকেন যেগুলো আমরা স্বচক্ষে দেখেছি সেই ভুলগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা ১৯টি ভুল আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা বিশ একুশ ২২ এই তিনটি ভুল আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করি আমাদের ভাই এই ভুলগুলো সংশোধন হবে এবং উপকার হবে বিশ নম্বর ভুল যেটি আমরা আলোচনা করব আমাদের সম্মানিত বায়ু বোনেরা যখন হজবায়তুল্লাহ অথবা উমরাই যান সাথে জিয়ারা করে থাকেন জিয়ারা মানে মক্কা এবং মদিনার মক্কা মকার রামার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং মদিনা মনব ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন করা এটাকে বলা হয় জিয়ারা জিয়ারা করতে গিয়ে অনেকগুলো ভুল আমাদের বাংলাদেশে ভাই বোনেরা করে থাকেন প্রথমত ওই স্থানগুলোকে বরকতময় স্থান মনে করে থাকেন সেখান থেকে তারা বরকত নামার চেষ্টা করেন যেমন জাবালেন জাবালেসুর এগুলোতে গিয়ে সেখান থেকে বালু পাথর এগুলো নিয়ে আসার চেষ্টা করেন মনে করেন এগুলোর মাধ্যমে বরকত হবে আবার ওই সকল জায়গায় গিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন মনে করেন এখানে নামাজ পড়লে মনে হয় অনেক পজিলত अने तीगिए से बन चाखने गज पढ़थर गए नाम लेखे दिए आसें विभिन्न धरण सिरिकेदात इस सकल जियार स्थानगलते थे से देखा जाए किसु बाड़ीघर आंगा अनेक प्राचीन किस बड़ी गाज आ অনেকে মনে করে এগুলা সেই বরৈ গাছ যে বড় গাছের কাঁটা নবী সাল্লা সাল্লামের জন্য ভিসিয়ে রাখতেন এবং অবাক লেগেছে যে আমার কাছে যে কোনো কোনো আলেম বাংলাদেশের প্রসিদ্ধ আলেম সেখানে গিয়ে বয়ান করতেছেন যে এখানে আল্লাহ রসুলকে কাঁটা দেওয়া হইতো কাঁটা ভিসানো হইতো এটা সেই তাইফে বুড়ির বাড়ির বড়ই গাছ তা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে কাঁটা দেওয়া হতো মক্কাতে মক্কা মক্কা রায় তাইফে কেন যাবেন আর নবী সাল্লাহি সাল্লাম তো তাহে অবস্থান করেন নাই নবী সাল্লি সাল্লাম সেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন তাদের নির্যাতনের মুখে নির্যাতিত হয়ে রক্তাক্ত হয়ে নবী সাল্লি সাল্লাম তায়েব থেকে ফিরে এসেছিলেন তো সেখানে নবী সাল্লাহ সাল্লাম কোন মসজিদে সোলা তদায় করতে যেতেন আর বড়ি রাত্রে কাতা দিয়ে রাখতেন এই যে বিভিন্ন ধরনের মিথ্যা কাহিনী মিথ্যা গল্প অনেকে সেখানে গিয়ে কান্নাকাটি করেন সেখানে গিয়ে সোলাত আদায় করেন যে বুড়ির বাড়ির বরেই গাছ আহারে আমার নবীকে এখানে কত কষ্ট দিত বিভিন্ন ধরনের সেরেকি বেদায়াতি কর্মকাণ্ড করে থাকেন ঠিক জাবাল নূর, জাবালে সুর অন্য অন্য ঐতিহাসিক স্থানগুলোতেও এইরকম অনেকে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠাকে বিশাল বরকতময় স্বভাবের কাজ মনে করেন আবার মদিনামনা বড়াতে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে গিয়েও ঠিক একই অবস্থা দেখা যায় এজন্য জন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা খেয়াল রাখবো জিয়ারার যে স্থানগুলো এগুলো একটা ঐতিহাসিক স্থান ইতিহাসকে ইতিহাসের মতো রাখতে হবে এটাকে বরকত মোবারকময় জায়গায় বানানো যাবে না এখান থেকে বরকত নামার কিছু নেই আমরা দেখতে পারি জানতে পারি আর সেখানে সঠিক ইতিহাস পাওয়া খুবই দুর্লভ অনেক মিথ্যা ভুয়া কাহিনী সেখানে প্রচার করা আছে তো ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ইতিহাস হিসেবে আমরা এই সকল জিয়ারা দর্শনীয় স্থান দেখব আর একেবারে নির্দিষ্ট সহি সনদে কোনো বর্ণনা যদি ওই স্থান সম্পর্কে না পায় সেগুলো আমরা বিশ্বাস করব না আর সেখান থেকে পাথর বালু এগুলো নিয়ে বরকতের জন্য চেষ্টা করব না অনেকে ঐহত পাহাড়ে গিয়ে ঐহত পাহাড়ের বালে নিয়ে আসেন পাথর নিয়ে আসেন যাবালে রুমার বালু নিয়ে আসেন এইগুলো ভ্রান্ত ধারণা ভ্রান্ত বিশ্বাস সেরেকি বিশ্বাস একুশ নম্বরে যে বলতে আমরা আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় তারা মনে করেন এই সময়টা তো এই সময় বেশি বেশি ওমরা করি খালি আয়সা মসজিদে আর ওমরা করব। এই জন্য তারা প্রতিদিন আয়সা মসজিদে যান আর আয়সা ওমরা করেন আয়সা মসজিদে যান আর ওমরা করেন বাপের জন্য করেন মায়ের জন্য করেন একেবারে স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য আত্মীয় স্বজন যা আছে আর দেশে এসে সবাই কাছে গল্প করেন আমি এবার বিষটা অমরা করছি সবাইকে বলে ভাই অমুক ভাই আপনার জন্য আমি ওমরা করছি অমুক ভাই আপনার জন্য অমরা করছি অমুক ভাই আপনার জন্য অমরা করছি ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথম কথা হলো বদলি ওমরা করা যায় কি না এটা নিয়েও আমাদের মধ্যে ব্যাপক একতালাপ রয়েছে হজ বদলি করা যায় এই ব্যাপারে কারো দ্বিমত নাই কারণ হজ ফরজ আবাদত ফরজ আবাদতের বদলি করা যায় ওয়াজিবের বদলি করা যায় কিন্তু সময় ওয়াজিব কাজের বদলি করা যাবে ফরজ কাজের বদলি করা যাবে যেমন হজ ফরস হজের বদলি করা যাবে জামারায় ফাথর মারা ওয়াজিব এটার বদলি করা যায় কোন ব্যক্তি যাইতে পারতেছে না জামারায় পাথর মারতে আমি তার পক্ষ থেকে মেরে দিলাম এ ফরজ এবং ওয়াজিবের বদলি করা যায় কিন্তু কোনো সুন্নত মুস্তাহাবের বদলে করা যায় না অধিকাংশ জম্মুর পকিদের মতে ওমরা হলো সুন্নত ওমরা ফরজও না ওয়াজিব না কোনো কোন ফকিরা এটাকে ওয়াজিব বলছেন ফরজ বলছেন কিন্তু অধিকাংশ জম্মুর বলছেন এটা শূন্যতে মহাকাদা তাহলে শূন্যতে মহাকাদা যদি হয় তাহলে এটার বদলি হবে না যারা শূন্যতে মহাকাদা বলছেন তাদের মতে ওমরার বদলি নেই আর যারা এটাকে ফরজ ওয়াজিব বলছেন তাদের মতো এটার বদলি আছে তাহলে এখানেও একটা একতলাপ আছে যে আরেকজনের পক্ষ থেকে ওমরা করা যায় কিনা আচ্ছা যদি করা যায় তাহলে কার পক্ষ থেকে ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি সেখানে টাকা আছে অমরা করার মতো কিন্তু তিনি শারীরিক ভাবে দুর্বল অক্ষম যেতে পারতেছেন না বা কোনো মহিলা তার মাহারাম নাই তিনি সমস্যা আছেন তখন তার পক্ষ থেকে সেখানে বদলি ওমরা করলাম এখন আমি যাদের করতেছি তারা তো সবাই শারীরিকভাবে সুস্থ সবল সক্ষম তো তার বদলে ওমরা আমরা কীভাবে করতেছি যে স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য বাইয়ের জন্য আমরা ওমরা করতেছি এটা হলো একটি বিষয় দ্বিতীয় বিষয় যে ওমরা করার জন্য খেয়াল রাখতে হবে যে হজের জন্য অমরার জন্য মি ক্যাথ হলো শর্ত মিক্যাথের আগে এহেরাম বাঁধতে হবে নবী সাল্লা সাল্লাম আমাদের জন্য পাঁচটি মি নির্ধারণ করে দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য সে পাঁচটা মিকাতের থেকে আমাদেরকে বেদে যেতে হবে আয়সা মসজিদ বা যে মিকাত এটি হলো তিন শ্রেণীর লোকের জন্য মি এটা আমাদের জন্য মিখাত নয় তিন শ্রেণীর লোক কারা এক শ্রেণী হল যারা আহলে মাক্কা মক্কাবাসী মক্কার স্থায়ী বাসিন্দা তারা হস করবে নিজের গদ থেকে বের হবে কিন্তু ওমরা করতে হলে তাদেরকে হারামের সীমানার বাহিরে গিয়ে সেখান থেকে হরাম করে আসতে হবে আর যারা হারামের সীমানার বাহিরে কিন্তু মিকাতের ভিতরে তারা হজও করবে নিজের বাড়ি থেকে ওমরাও করবে নিজের বাড়ি থেকে তাদেরকে আর কোথাও যেতে হবে না কিন্তু যারা হারামের ভিতরে আছেন তারা ওমরার জন্য হারামের সীমানার বাহিরে যাবেন তাহলে তারা আশা মসজিদ গিয়ে এহরাম করতে পারেন দ্বিতীয় হলো যারা আহালে মাক্কা না মক্কাবাসী না কিন্তু তারা দীর্ঘ সময় সেখানে থাকার জন্য তারা স্থায়ীভাবে ভাবে একামা পেয়েছেন তাদেরকে সেখানে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে তুমি এখানে থাকতে এইরকম একামা যারা পেয়েছেন তারাও এখান থেকে গিয়ে আয়সা মসজিদ থেকে গিয়ে ওমরা করতে পারেন কারণ তাদের পক্ষে সে সুদূর ইয়ালামলাম কারনুল মালাজার এগুলো যাওয়া কঠিন এজন্য তারাও মক্কাবাসীদের অন্তর্ভুক্ত হয় তৃতীয় যে সকল মা বোনেরা উমরার এহরাম বেঁধেছেন কিন্তু তারপরে তাদের হায় জেসে গেছে অসুস্থ হয়ে গিয়েছেন তারা উমরার এহরাম ভেঙ্গে ফেলবেন মক্কায় গিয়ে অবস্থান করবেন যখনই সুস্থ হবেন তারা হরামের সীমানার বাহিরে গিয়ে এহরাম করে এসে উমরা করবেন যেমনটি আম্মাজান আয় সারাদি আল্লাহতালহা করেছিলেন কিন্তু হজের এহরাম যদি হয় হজের এহরামের পরে যদি তিনি অসুস্থ হয়ে যান তারা এহরাম ভাঙ্গা যাবে না তিনি ওই অসুস্থ অবস্থায় থাকবেন হজের যাবতীয় কাজ তিনি করে যাবেন শুধুমাত্র তাওয়াপটা করবেন না বায়তুল্লাহ তাওয়াপটা তিনি পরবর্তীতে করবেন এর বাহিরে তিনি বাকি সব কাজ করে যাবেন সাবা মারবা সাই ও করবেন মিনা আরাপাত মুজদানিভা সব জায়গায় যাবেন জামারা পাতর নিক্ষেপ করবেন কোরবানি করবেন সব কাজ তিনি করে যাবেন শুধু তাওয়াপটা তার বাকি থাকবে এই জন্য তিনি হজের এহরামের পরে কোনো মা বই হলে তিনি এহরাম বাঙতে পারবেন না কিন্তু ওমরার এহরাম হলে তিনি বেঙ্গে ফেলবেন আর আয়সা মসজিদ বা জিয়ার রানা মসজিদ বা হারামের সীমানার বাইরে গিয়ে যে কোনো জায়গা থেকে তিনি এসে ওমরা বলবেন তাইলে ওই আয়সা মসজিদেরও তিন শ্রেণীর ভাই জন্য মে কাজ আমরা যারা স্বাভাবিক সুস্থ সবল যারা বাংলাদেশের অধিবাসী আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে মাওয়াসমল হজ লেখা আছে শুধু হজের মৌসুমের জন্য তোমাদেরকে এই এখানে থাকার অনুমতি দেওয়া হইল আমাদের জন্য আয়সা মসজিদ মক্কায় ছিলেন ১৯ দিন নবী সালাম মক্কা অবস্থান করছেন কিন্তু একটা ওমরাও করেন নাই যদি এটা এত ফজিল তৈত বার ওমরা করা বেশি বেশি ওমরা করা তো নবী সাল সাল্লাম তো প্রতিদিন একটা করে ওমরা করতেন হারামে সেমানের বাইরে যেতেন আর এসে ওমরা করতেন সেমানের বাইরে যেতেন আর প্রতিদিন ওমরা করতেন কিন্তু নবিসাল্লাহিসাম উনিশ দিন ছিলেন একটা ওমরাও করেননি অথচ আমরা অল্প কয়দিন থাকি আমরা মনে করি বাংলাদেশের যত মানুষ আছে সবাই পক্ষ থেকে ওমরা করে ফেলব আরেকটি বিষয় এখানে লক্ষণীয় আম্মাজান আশা রাদি আল্লাহ আনহা যখন ওমরা করতে গিয়েছিলেন তখন আম্মাজানের সাথে তার ভাই আব্দুর রহমান রাদি আল্লাহতালনহুকে নবী সালাম সাথে যেতে বলছেন তিনি মাহারাম হিসাবে ভাই হিসাবে সাথে গিয়েছেন সেখান থেকে এহারাম করে আয়সা রানা এসেছেন তিনি করছেন সাথে ছিলেন আব্দুর রহমান কিন্তু তিনি বোনের সাথে সব জায়গায় ছিলেন কিন্তু তিনি ওমরা করেন নাই। আল্লাহ রসুলাম তাকে বলেন নাই যে তুমিও আয়সার সাথে ওখান থেকে এহরাম করে আসো আর আয়সার সাথে যেহেতু তুমি সাথে সাথেই থাকবে তুমি মাহারাম তুমি একটা ওমরা করে ফেলো কিন্তু নবী সাল্লাম তাকে ওমরা করার নির্দেশ দেন নাই এবং তিনি নিজে ওমরা করেন নাই তিনি শুধু আম্মা আম্মাজানের সাথে তাওয়ফ করছেন তিনি এহরাম পরে আসেন নাই কিন্তু আম্মাজান যখন তাওয়াপ করছেন তখন আব্দুর রহমান রদিয়াল্লাহ তরাহ তিনিও তাওয়াপ করছেন আর বাকি কাজ শুধু আয়সারদ রানো উমরার কাজ করছেন তিনি ওমরার কাজ করেন নাই তাহলে বোঝা গেল যে এরকম একাধিক ওমরা বারবার ওমরা এগুলো পজিলতময় নয় এগুলো আমাদের দেশের অতি আবেগের ধারণার ফসল আবার কোনো কোন ভাই কেন্দ্রিক ব্যবসাও করেন যে মানুষদেরকে ওমরার প্রতি উদ্বুদ্ধ করেন সবাই থেকে প্রতিদিন টাকা নেন যে ভাই আপনার মার জন্য করেন বাপুর জন্য করেন অমুকের জন্য করেন উনি দশজন বিশ জনের টাকা নিয়ে একবার ওমরা করে আসেন এইভাবে প্রতিদিন তার কাজে হলে ওমরা করা এই সকল প্রতারণার শিকারও আমাদের অনেক ভাই বোন হয়ে থাকেন এই বুলটা সম্পর্কে আমরা খেয়াল রাখবো আমরা প্রথমে গিয়ে একবার শুধু আমরা ওমরা করবো এরপরে যদি মদিনা থেকে আসি তখন মদিনা থেকে আসার সময় ইচ্ছা করলে আমরা করতেও পারি ইচ্ছা করলে নাও করতে পারি তবে এখানে করলে জায়জ হবে কোন অধিকাংশ পকেইরা বলছেন এটা করা যাবে আর বাইশ নম্বর যে বুলটি আমরা বলবো এই বুলটি অনেক ভাই বোন করে থাকেন হজে যাওয়ার নিয়াত আগে পরিষ্কার করতে হবে আমি আমি হজে কেন যাচ্ছি হজে যাওয়ার উদ্দেশ্যই হলো যে কাসদুল বাইতেল হারাম আল্লাহর ঘরের উদ্দেশ্যে মসজিদে হারামের উদ্দেশ্যে হজ মসজিদে হারামের উদ্দেশ্য করে রওয়ানা দেওয়াটার নামে হজ কিন্তু আমাদের দেশের অনেক ভাইবোন হজে যান নবী সাল্লাই ইসলামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মানে তাদের নিয়তে হইল তারা বলেন যে রজা মুবারক জিয়ারত করতে যাইতেছে অর্থাৎ নিয়তেই বিশুদ্ধ হয় নাই নিয়ত বিশুদ্ধ না হলে হজে হবে না বরং নবী সাল্লাহ ইসলামের কবর জিয়ারত করা এটা একটা ফজিলাত্ময় কাজ এটা উত্তম কাজ কিন্তু এটা হল হজের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই হজ ভিন্ন জিনিস নবী সাল্লাহ সাল্লামের কবজ জিয়ারত ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশ থেকে অনেকে হজেই রওনা দেন শুধু নবী সাল্লাহ সাল্লামের কবজ জেয়ারতের জন্য এইটা একটা ভুল নিয়াত প্রথমে আমাদেরকে নিয়াত বিশুদ্ধ করতে হবে যে আমার হজের নিয়ত হবে হজের উদ্দেশ্য হবে আমাকে বায়তুল্লাহ জিয়ারত করা আল্লাহর গর জিয়ারত করা এই উদ্দেশ্যে দ্বিতীয় বিষয় হলো হজের পরে বা হজের আগে আমরা মদিনা যাব কিন্তু মদিনা যাওয়ার নিয়ত হবে মসজিদে নবী থেকে বরকত লাভের উদ্দেশ্যে মসজিদে নবীটা একটা বরকতময় মসজিদ যে মসজিদে সোলাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদের সাথে এক হাজার গুণ বেশি ফজিলত লাভ করা যায় আমরা যাব মসজিদে নবীতে সোলাত আদায় করব বরকত নিব এই উদ্দেশ্যে যেহেতু মসজিদে নবীর পাশেই নবী সাল্লাইসাল্লামের কবর নবী সালামের কবর আমরা জিয়ারত করব। কিন্তু নিয়ত হবে মসজিদানবীর উদ্দেশ্যে মসজিদানুবী জিয়ারতের উদ্দেশ্যে রওজা আথার বা রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে নয় বা নবী কবর জিয়ারতের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো মসজিদানবী আল্লাহ রসুলাম স্পষ্ট করে বলছেন লাহালে মাসা তিন মসজিদ ছাড়া আর পৃথিবীর কোন মসজিদ কোন কবরস্থান কোন পবিত্র স্থান তীর্থস্থানের উদ্দেশ্যে বাহন বেদে। प्रस्तुति सफर जा तीनटा मस्जिदे हराम मस्जिदे रसूल सल्लाम मस्जिदे अक्सा सूतरा एक क्षेत्र के नीयत परिष्कार करते हैं जे हमें मदीना जा मसजिदे नबीर बरकत लाभ उद्देश्य अल्लाह रब्ल आलमीन सबाई के सकल भूल त्रुटि मुक्त हुए सही नीयतर माध्यम एखल्सर स নবী সালে সুন্নতের আলোকে আমাদেরকে সহজমরা কাজগুলো করা তৌফিক দান করুন